আসসালামুকমতুল প্রিয় দর্শক বৃন্দো আপনাদের জানসি শুরু থ বাংলা এর ধারাবাহিক প্রোগ্রাম তারা আল্লাহ সুবাহ ব্যাপারে কখনো ভালো ধারণা রাখে না মুসলিম তাদের বৈশিষ্ট্য হবে তারা আল্লাহ সুবাহ ব্যাপারে ভালো ধারণা রাখবে এ ব্যাপারে আদেশও এসেছে যে আমি আমার বান্দার কাছে সেভাবেই রয়েছি যেভাবে সে खुब सहजे बुझते एक मानूष विभिन्न भाव सहयोग देर सहयोगित तीन सब समय बेपारे भलोधारणा रखे तरह बर्णना देुष्ट होता दीबी स्वाभाविकारणा ना रखे भलो भावना तो क्या इतनी मानुषर क्षेत्र बेपारे से भलो विषय गुली की से भाव भलो हवा उचित नज स्वयं आल्लाब आलमीजे बेपारे जोधर भलोधारणा रखे सीरक समिन मुसलिमिर सर्वुर्ते आल्लाब आलमीन भलोधारणा हवा उचित ये नोको एक जीवन दुर्घटना घटे गेज्ला सुबह आल्त खराब धारणा पोषण करब ता कख हे ना कारण अल्लाह रबुल्लाह आलमीन अहकाम हाँ किम भलो जान কোন বিষয় হলে কোনটা ভালো হয় সেই হিসাবে আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি আস্থা থাকা উচিত যে আল্লাহ সব হাজা আল্লাহ তিনি তার দিনকে অবশ্যই প্রতিষ্ঠিত করবেন এবং তার দিনে যারা পরিচালিত হবে তাদেরকে আল্লাহ রবাহ আলামিন প্রতিষ্ঠিত করবেন তবে আমরা যদি সব কিছু দুনিয়াতেই পেতে চাই এটা আবার কখনো হতে পারে না আল্লাহ রবুল্লা আলমিন বলেন বলতু সিরুন আল্লাহ আর দুনিয়া আবকা। तुम्हारा पार्थिव जीवन के प्राधान्य दिश अथच आखे हलो खूबा उत्तम एवं चिरस्थायी हल से आखेरा तैयार हमारे आल्ला सुना आल्लर का अवश्यार विषय भलोधारणा रखब और मेन टार्गेट थकबे आखिरते दुनियाते दुनिया जीवने सामान्य कष्ट विपद आपद पोड़ इस गई যে আমরা একেবারে শেষ হয়ে গেছে তা নয় বরং আখেরাতের কষ্টের তুলনায় দুনিয়ার কষ্ট তো কিছুই নয় সেজন্য দুনিয়ার সামান্য কষ্টের ক্ষেত্রে অবশ্যই একজন মৌমিন মুসলিমের আল্লা সুবাহর প্রতি আস্থা রেখে তার প্রতি ভালো ধারণা রেখে ধৈর্য ধারণ করা উচিত এবং আখেরাতের বিশাল জীবনের শান্তি কামনা করা তার জন্য উচিত আল্লাহ আমাদের সবাইকে সে তো অভিদান করুন প্রিয় বন্ধুরা একই বিষয়ের সাথে সম্পর্ক রেখে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বিষয়টি লেখক তিনি অধ্যায় বেঁধেছেন যারা অস্বীকার করে থাকে তাদের প্রসঙ্গে অধ্যায় লেখক রহম্লা তিনি নিয়ে এসেছেন লেখক রহম্লা এখানে তিনি বেশ হাদিস নিয়ে এসেছেন অনেকগুলি প্রথমে প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবন অমারুমা আর একটি বর্ণনা তিনি নিয়ে এসেছেন আব্দুল্লাহ কিভাবে তারা আসলেই আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম তিনিও প্রায় কথা বলার সময় বলতেন সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ অথবা বলতেন ওল্লাদি নোহাম্মীনী সেই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের মোহাম্মদের মোহাম্মদের আল্লাহ আকবর সেই সত্তার কথাও কসম করে বলছি ওল্লাদি নফসু ইবনে অমার বিয়দিহি যার হাতে এই ইবনে অমারের প্রাণ রয়েছে কি মিসলা যদি কারো বিশাল ঔহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ হয়ে থাকে ওহদ পাহাড় একটা বিশাল পাহাড় আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম এই অহুদ পাহাড়ের বহু তুলনা দিয়েছেন মদিনার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো সেটি হলো ঔহদ পাহাড় যে উহুদ পাহাড়ের প্রতি যেন আল্লাহ রাসুল সালসাল্লামেরও একটা আন্তরিকতা ছিল রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বিভিন্ন আবাদতের ক্ষেত্রেও উহুদ পাহাড়ের তুলনা করতেন যেমন বলেন যে ব্যক্তি কোনো জানাজায় অংশগ্রহণ করবে কোন মুসলমানের তার জন্য এক কীরাত সব রয়েছে আর যে ব্যক্তি জানা যায় প্লাস দাফনে অংশগ্রহণ করবে ফলাহু কিরাতান তার জন্য দুই কিরাত সব রাতের পরিমাণ কি সম পরিমান মিসলা আল্লাহরের প্রাণা যদি কোন মানুষের সেই বিশাল পাহাড়ের সম পরিমাণ স্বর্ণ থাকে এবং সেই বিশাল সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ রাস থেকে সেই বিশাল পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করলেও সেটি আল্লাহ কবুল করবেন না সেই তাকদীর কাদারের প্রতি ইমান ভাগ্যের প্রতি ইমানিহি ও আল্লাহিত যে হাদিসটি সম্পর্কে আমরা হয়তো কম বেশি জানি এটি একটি বিশাল হাদিস আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম তার কাছ থেকে এই হাদিসটি বর্ণনা করলেন আবদুল্লাহ এবনার রিয়াল দলিল হিসাবে এ হাদিসটি একটি বিশাল হাদিস যে হাদিসটি হাদিসের জিবরিল বলে পরিচিত যেটি আমার রাজা আল্লাহনা করছেন বসে আছেন হঠাৎ একজন ব্যক্তি আসলেন যার গায়ে খুব ধবধবা কাপড় মাথার চুলগুলি কিসকিশে কালো শরীরে যেন কোনো ময়লা নেই সাহাবিরা বলছেন আমাদের পরিচিত মানুষও নয় আবার খুব দূর থেকে যে তিনি এসেছেন এর কোনো আলামত তার গায়ে নেই আল্লাহ রসুল খুব কাছে ইমান কি জিনিস আমাকে সংবাদ দিন ইমানের পরিচয় আমাকে বর্ণনা করে দিন হল্লা রসুল সাল তখন ইমানের পরিচয় দিচ্ছেন আল ইমানি ওম বলছেন যে ইমান এর পরিচয় হল ইমানের মূল বিষয় হল ছয়টি বিষয় বিল্লাহ আল্লাহ সুবাহান বিষয় তুমি ইমান আনবে ও মালা ইকাতি আল্লাহ সুবাহানের প্রতি ও কুতুবি আল্লাহ সুবাহান যে সমস্ত কিতাব নাজিল করেছেন সেগুলোর প্রতি যে সমস্ত যুগে যুগে মানুষকে হেদায়তের জন্য রাসুল প্রেরণ করেছেন তাদের প্রতি ভাগ্যের ভাগ্যের ভালো ও মন্দের প্রতি তুমি মানান প্রিয় বন্ধুরা এ পর আমরা সংক্ষিপ্ত একটু বিরতি যাচ্ছি বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসব। আমরা ছোট্ট বিরতির পর আবার আমরা আমাদের দর্শক ফিরে আসলাম আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম একটি হাদিসের অংশ বিশাল এক হাদিস যেটি শহীদ মুসলিমে আংশিক ভাবে শহীদ বুখারিত এসেছে হাদিসটিকে বলা হয় যেহেতু ধারণ করেন সামনে সাল্লামের কাছে সামনে এসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে তিনি আল্লাহ রাসুল সাল্লামকে প্রশ্ন উত্তরের মাধ্যমে এই হাদিসটি অবতারণা করেছেন এই হাদিসটিকে বলা হয় হাদিসে জিবরিল বরং এই হাদিস এ হাদিসকে আরেকটি নাম বলা হয় সেটি হলো অর্থাৎ সৌরাতুল ফাতে যেমন বলা হয় কোরআন কোরআনের মূল যেহেতু কোরআনে যে মৌলিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে সেই সব মৌলিক বিষয় উপস্থাপন হয়েছে সেই জন্য এটিকে বলা হয় অম্মুল কোরআন অনুরূপ ভাবে আল্লাহ রসুল সাল্লামের জীবনে যত হাদিস রয়েছে সব হাদিসগুলির মৌলিক বিষয়গুলি এ হাদিসের মধ্যে স্থান পেয়েছে এজন্য এ হাদিসকে বলা হয় অমুল আহাদিস প্রিয় বন্ধুরা এহাদিসের এই একটু অংশ আল্লাহ রসুল সাল্লামকে জিবরিল আলিহিসাল্লাম জিজ্ঞাসা করলেন আকবর নিয়ানিলি ইমান ইমান কি জিনিস আমাকে সংবাদ দিন রসুল সাল্লি হুয়েসাল্লাম জিবরিলের প্রশ্নের উত্তর দিলেন একটু ভালোভাবে খেয়াল রাখবেন কি উত্তর দিলেন ইমানের পরিচয় আল্লাহ রসুল সাল্লাম কি দিয়েছেন আর আমরা কি দিয়ে থাকি আল্লাহ রাসুল সাল্লাম বললেন ইমান এর পরিচয় হল আংতুহি ও ইমানের পরিচয় বলতে এখানে বিস্তারিত কোনো ব্যাখ্যা দিলেন না বরং সংক্ষিপ্ত ইমানের মৌলিক বিষয় যে যে ছয়টি বিষয়ে ইমানের ভিত্তি ইমানের রোকন সেই ছয়টি বিষয়ের কথা তুলে ধরলেন আর বিস্তারিত কিছু বলেননি যেমনইভাবে ওই হাদিসের মধ্যেই আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লামকে জিব্বিল জিজ্ঞাসা করছেন আকবর ইসলাম ইসলাম কি জিনিস সে সম্পর্কে জবাব দিন সে আমাকে বলে দিন আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তাকে ইসলামের পরিচয় কেলেন ইসলাম বিশাল একটা বিষয় কিন্তু বলে দিলেন মাত্র পাঁচটা জিনিস পাঁচটি জিনিস বাস মানে ইসলাম এর যে মৌলিক বিষয় ইসলাম এর যে পাঁচটি রোকন ভিত্তি সেগুলি শুধু বলে দিলেন ঠিক তেমনই ভাবে ইমান এর বিষয়ে আল্লাহ রসুল সাল্লা পরিচয় দিতে গিয়ে তিনি ইমানের যে মৌলিক সে ছয়টি রকম বলে দিলেন আজকে আমরা আমাদের বিভিন্ন বই পুস্তকে আমরা ইমানের সাতটি বিষয় পড়ে থাকি আমরা বলি যে ইমানের বিষয় হলো ষাটটি কি কি সেগুলি কুতুবিহি ও রুসুলিহিউমিল আহ ওল বা আদেল মাউত ও ষাটটি আমরা যোগ করেছি ওয়াল বা আদেল মাউত আসলে ওয়ালবাশে বা আদেল মাউদ এটা যোগ করার কোন প্রয়োজন হয় না এটা অনার্থক একটা যোগ করা দুই দিক থেকে একদিক থেকে বলবো আমরা আল্লাহ তিনি ইমানের পরিচয় দিচ্ছেন ইমানের মূল তিনি উল্লেখ করলেন সেই মূল বিষয়গুলির মধ্যে তিনি বলেন নাই আল্লাহ রাসুল সাল আলহি হাম যে ওয়ালবাহে বা আদেল মাউদ বলেননি তাহলে এটা কেন বলবো আমরা বলা ঠিক এক। দ্বিতীয় বিষয় হল আল্লাহ বলা হয়েছে। সেটা আর বলার কোন প্রয়োজন হয় না যদি সেটা বলতে চাই তাহলে বাসে বাদল মাউতের চেয়ে কি জান্নাত কম যাহার নাম কম তাহলে আমাদেরকে তখন বলতে হবে ওল বাউতি ওয়াল বলতে হবে। না আল্লাহ রসুল আখের মৃত্যুর পর থেকে যত কিছু রয়েছে সব আখের মানে শেষ পর্যন্ত সব এর মধ্যেই চলে আসবে তা ইমানের মৌলিক বিষয় হলো ছয়টি ইমানের রকম হলো ছয়টি সাতটি নয় প্রথম হলো আল্লাহ সুবাহান প্রতি ইমানা দ্বিতীয় হলো আল্লাহ সুবাহর অগণিত অসংখ্য ফেরস্তাদের প্রতি ইমানা তৃতীয় হল আল্লাহ সুবাহ মানব জাতির হেদায়তের জন্য যে কিতাব নাজিল করেছেন সেই কিতাব সমূহের প্রতি ইমানা চতুর্থ আল্লাহ সুবাহন তালা মানুষকে সঠিক পদ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবির আসল প্রেরণ করেছেন তাদের প্রতি ইমান আনা পঞ্চম হলিয়মিল আখরতের প্রতি ইমানা ষষ্ঠ হল ওয়ুমিনি খাইহি আল্লাহ রসুল সাল্লা একাধারে পাঁচটি অংশ বললেন কিন্তু শব্দটি কথাও রিপিট করেননি কিন্তু শেষে ছয় নম্বর গিয়ে বলছেন ওয়াত্মিল কাদরি খাই সারিহি এখানে আল্লাহ রসুলাম আবার তুমি ইমান আনবে ভাগ্যের ভালো মন্দের প্রতি এই শব্দটিকে এখানে আল্লাহ রসুল সাল্লাহ আবার নতুন করে ব্যবহার করলেন पुनर आबा व्यवहार करलें कारण कारण आल्ला रसुल्लाम निजेटर गुरुत्व विशेषकर अन्नगुलिर चे बी दिलें कारण मानू आज के भाग्यर इमान प्रति से मानूष अनेक दुरबल क्यों एखे भूलबुझी क्यों एखने अतिरंजित करी आर क्यों एखने एम त्रुटि करी जी एखने अनेभ्रांतर अवस्था पड़े जा আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের জন্য এই বিষয়টিরই বেশি করে গুরুত্ব দিয়ে তিনি বললেন প্রিয় বন্ধুরা এখানে যে ইমানের বিষয়গুলি রয়েছে সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব না কারণ সেগুলি অন্য বিষয়ে আলোচনার প্রথম হলো আল ইমান বিল্লাহ আল্লাহ আল্লা সুবাহানাহতালোর প্রতি ইমান আনা এখানে ইমানের যে ছয়টি রোকন বলা হয়েছে এই ছয়টি রোকনের প্রতি আসলে ইমান আনার জন্য এগুলির অধিকাংশ হলো গাইবী বিষয় আর এ বিষয়গুলির প্রতি ইমান আনার জন্য কোনো দর্শনের দার্শনিক অনুযায়ী ইমান তা নয় কোনো পণ্ডিতের পাণ্ডিত্য অনুযায়ী তা নয় কোন বক্তার বক্তব্য অনুযায়ী তা নয় কোনো লেখকের লেখা অনুযায়ী নয় এ ছয়টি বিষয় এগুলি হল ইমান ইসলামের বিষয় অতএব এ বিষয়গুলির প্রতি ইমান আনতে হবে মাত্র এক পথ দিয়েই একটি পথেই অনুসরণ করতে হবে সেই পথটির নাম হলো ওহেই আর ওহাই মানেই হলো কোরআন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম থেকে প্রমাণিত সহিহাদিস আসুন এগুলির প্রতি ইমান যখন আনবো আমাদেরকে ইমান আনতে হবে এ দুটি বিজয়ের মাধ্যমে একটি হলো কোরআন আর একটি হলো হাদিস এ দুটির আলোকেই আমাদেরকে ইমান আনতে হবে তাহলে আমাদের ইমান এগুলির প্রতি সঠিক হবে না হলে আমাদের ইমান এগুলির ক্ষেত্রে অবশ্যই ত্রুটিপূর্ণ হবেই এতে কোনো সন্দেহ নেই এখন আসুন আমরা একটু বাকি বিষয়গুলির দিকে আলোচনা যাই প্রথম বিষয় হল আমরা তাকদির সবসময় বলি কথাটি লেখক রাহমহল্লা এখানে অধ্যায় নিয়ে এসেছেন বাবু মা আ ফি মুংকিরি আল কাদার যারা কাদারকে অস্বীকার করবে তাদের বিষয়ে এ অধ্যায় তিনি বেঁধেছেন যে কদরকে অস্বীকার করলে কি ইমান থাকতে পারে না পারে না সে বিষয় নিয়ে এখানে আলোচনা কাদার শব্দটি শাব্দিকভাবে এর বিভিন্ন অর্থ থাকে তবে বলতে এখানে উদ্দেশ্য আমাদের তাকদীর বলবো তাকদীর আমরা ব্যবহার করেছেন খালকি কাদার এর পরিচয় হল কেমত পর্যন্ত যা কিছু ঘটবে সৃষ্টির শুরু থেকে শুরু থেকে ক্যামত পর্যন্ত যা কিছু ঘটবে সবগুলো বিষয়ে আল্লাহ যে একটা নির্ধারণ করে দিয়েছেন সবগুলি বিষয়ের ক্ষেত্রে সেই নির্ধারণ এটাই হল কাদার বা তকদীর বা ভাগ্য ও আলম হু ইহ আর এটা কোনো প্রকাশ্য বিষয় নয় খোলা মেলা বিষয় নয় বরং এমন একটা গোপন রহস্যময় বিষয় যেটাকে একমাত্র আল্লাহ সোহানা হওয়া তাহলে ছাড়া আর কেউ জানে না আও আমিন খালকিহি অথবা আল্লাহ রবাহ আলমিন এর কোনো কোনো বিষয়গুলি কাউকে হয়তো যদি জানিয়েছেন যাকে জানিয়েছেন তিনি জানবেন যেমন নবিরাসুলদেরকে আল্লাহ রবুল্লা আলমিনের বিষয় কিছু জানান নাই কিন্তু তাদেরকে ওর মাধ্যমে কিছু ভবিষ্যৎ বিষয় তাদেরকে জ্ঞান দিয়েছেন সেগুলি মূলত যেটা কেউ জানে না আল্লাহ রাখে সে ওয়াহি এর মাধ্যমে তাদেরকে সেগুলি দিয়েছেন অনেকভাবে আবার কেউ সংঘায় বলেন যে তাকদির বিষয়টা হলো বিষয় যেগুলি কেউ জানে না আমরা কেউ জানি না বাদা কুহি কিন্তু যখন সেগুলি ঘটে যায় তখনই শুধু আমরা বুঝতে পারি চাই সেগুলি কল্যাণকর হোক বা অকল্যাণকর হোক ভালো হোক আর বা খারাপ হোক সবগুলি সেগুলি হল সেগুলি হচ্ছে তিনি বর্ণনা দিচ্ছেন আল্লাহুল্লা আলমিন যেমন সুরক কামারের উনপঞ্চাশ নম্বর আয়তে বলেন ইন্না কুল্লা হুবেদার আমি প্রতিটি জিনিস সৃষ্টি করেছি তার কাদ অনুযায়ী অর্থাৎ আল্লাহ রবীন্দ্রী সেই জিনিসগুলি আল্লাহ রবী আলমিন সৃষ্টি করেছেন আল্লাহ রবী আলমিন আরো বলেন ও কেনা অমরুল্লাহরা কেনা অমরুল্লাহ কদরমা আল্লাহ সুবাহ বিষয়গুলি কদরম মকদোরা সেগুলি এলোমেলো ভাবে চলছে তা নয় সবগুলি রবীন্দ্র সব জিনিস সৃষ্টি করেছেন ফকদ্দারাহু তাকদিরা। যেগুলি সৃষ্টি করেছেন সেগুলির একটা তাকদীর নির্ধারণ করেছেন আল্লাহ সুবাহ তাকদীর সম্পর্কে আজকে আমাদের আরো একটু ভালো ধারণা নিতে হলে আমরা এক্ষেত্রে বলবো যে তাকদির এর কয়েকটি আবার স্তর রয়েছে কারণ আয়াতগুলিতে আমরা জানলাম যে আল্লাহ আলমিন বলছেন যে আমি প্রতিটি জিনিস করলে সেই ইনখালাক না হো বেকাদার সৃষ্টি করেছি বেকাদার তাকদিরের আলোকে তাহলে তাকদিরটা কি তাকদের দ্বারা আমরা কি জিনিস বুঝাচ্ছি আমরা বললাম শিরুল্লাহ আলমাকুং এমন একটা আল্লাহর রহস্যময় বিষয় যেটি গোপন আল্লাহ তারা কেউ জানে না তাহলে তাকদীর দ্বারা কি শুধু লাউহে মাহফুজ যেটি লিখে রাখা হয়েছে এটাকে বুঝাবো না তাকদীর দ্বারা আল্লাহ রা তার ইচ্ছা সেগুলি এক্ষেত্রে আমরা বলবো যে আলোকে এর তাকদীর স্তর হয়েছে। যে প্রতিটি স্তর এর সমন্বয়ের নাম হলো তাকদীর সেই স্তর গুলি হলো মোট চারটি স্তর সেগুলি চারটি স্তর প্রথমে হলো আল্লাহ আল্লাহ কেন সব বিষয় সম্পর্কে দ্বিতীয় হলো কিতাব আহ সেগুলিকে লিখে রাখা তৃতীয় হলো আহ মশি আর্থাৎ সেগুলির ব্যাপারে আল্লা আল্লাহ সুবাহর ইচ্ছা চতুর্থ হলো আল খাল এরপরে সেগুলিকে সৃষ্টি করা প্রিয় বন্ধুরা আজকে আমরা এখান থেকেই বিদায় নিতে চাচ্ছি এই বিষয়ে আমরা পরবর্তী দর্শে আলোচনা করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক